আবুহুরাইরা আন হতে সালাত আদায় উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত তিনি কোনো সালাত আদায় করতে নিষেধ করেছেন আর পুরো শরীর জড়িয়ে কাপড় পড়তে এবং এক কাপড়ে যেমন লুঙ্গি ইত্যাদি পরে হাঁটু খাড়া করে এমনভাবে বসতে নিষেধ করেছেন যাতে লজ্জাস্থান উপরের দিকে খুলে যায় আর মুবাজাহাহ ও মুলামাসাহ এর পন্থায় বেচাকেনা কেনা নিষেধ করেছেন